এক ব্যক্তি চাইলে সংগঠিত হোক শাস্তি যা অবধারিত কাফিরদের জন্য প্রতিরোধ করিবার কেহ নাই ইয়া আসিবে আল্লা আল্লাহর নিকট হইতে যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী ফিরেস্তা এবং রুহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন একদিনে যাহার পরিমাণ পার্থিব পঞ্চাশ হাজার বছর সুতরাং তুমি ধৈর্য ধারণ করো পরম ধৈর্য কিন্তু আমি দেখিতেছি ই আসন্নত কোনো সেদিন আকাশ হইবে গলিত ধাতুর মত কোন এবং পর্বত সমূহ হইবে রঙিন পশমের মতো এবং সুরিদ সুরিদের তত্ত্ব লইবে না উহাদেরকে করা হইবে একে অপরের দৃষ্টিগোচর অপরাধী সেই দিনের শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান সন্ততিকে তার স্ত্রী ও ভ্রাতাকে তাহার জ্ঞাতি গোষ্ঠীকে যাহারা তাহাকে আশ্রয় দিত এবং পৃথিবীর সকলকে যাহাতে এই মুক্তিপণ তাহাকে মুক্তি দেয় ক্যাল না কখনই নয় অগ্নি যা গাত্র হইতে চামড়া খসাইয়া দিবে যাহার নাম সেই ব্যক্তিকে ডাকিবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করিয়াছিল এবং মুখ ফিরাইয়া লইয়াছিল যে সম্পদ পুঞ্জীভূত এবং সংরক্ষিত করিয়া রাখিয়াছিল মানুষ তো সৃজিত হইয়াছে অতিশয় অস্থির চিত্ত রূপে যখন বিপদ তাহাকে স্পর্শ করে সে হয় হা হিতাসকারী আর যখন কল্যাণ তাহাকে স্পর্শ করে সে হয় অতি কৃপন তবে সালাত আদায়কারী কারণ ব্যতিত যারা তাহাদের সালাতে সদা প্রতিষ্ঠিত মাহরুম আর যাহাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে যাচনাকারী ও বঞ্চিতের এবং যাহারা কর্মফল দিবসকে সত্য বলিয়া জানে আর যাহারা তাহাদের প্রতিপালকের শাস্তি সম্পর্কে ভীত সন্ত্রস্তহ নিশ্চয় তাহাদের প্রতিপালকের শাস্তি হইতে নিঃসংক থাকা যায় না এবং যাহারা নিজেদের অধিকারভুক্ত দাসী বেদিত ইয়াতে তাহারা নিন্দনীয় হইবে না তবে কেউ ইহাদের কে ছাড়া কামনা করিলে تحره بشمال انخن کري والذين هم لأماناتهم وعهدهم راعون يبون جهار آمانات وبرتسطة ركا کري والذين هم بشهاداتهم قائمون اور جهار تحادر شكتاني عطول والذين هم على صلاتهم يحافظون يبون نجدر صلات جاتنو بانوا أولئك في جنة مكرمون তাহারা এই সম্মানিত হইবে তোমার দিকে ছুটি আসিতেছে দক্ষিণ ও বাম দিক হইতে দলে দলে উহাদের প্রত্যেকে কি এই প্রত্যাশা করে যে তাকে দাখিল করা হইবে প্রাচুর্যময় জান্নাতে কখনো না আমি উহাদেরকে যাহা হইতে সৃষ্টি করেছি তাহা উহারা জানে আমি শপথ করিতেছি উদয়াচল সমূহ ও অস্তাচল সময়ের অধিপতির নিশ্চয়ই আমি সক্ষম على أن نبدل خيرا منهم وما نحن بمسبوقين وها در اپكتا اتخار ترى مانب گشت تيكي وها در ستھالبرتی فدرهم يقودوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يعدون اتوهر وها در کے ও কিরা داندار او كراء كوتك যে تھا كتے داؤ جي ديباس شمپو كتا در তাহার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত উহারা কবর হইতে বাহির হইবে দ্রুত বেগে মনে হইবে উহারা কোন উপনালয়ের দিকে ধাবিত হইতেছে অবনত নেত্রে हीनता उच्छन्न कर दिन जहाार विषय सतर्क कर उदर के